মা বাবার ভাবনা আছে তোমার বাবাকে নিয়ে আসো বিচার করে দেব ছেলেটা বাড়িতে গেল তার বাবাকে নিয়ে আসতে এই ফাঁকে দিয়া আল্লাহ রাসুলের কাছে জিব্রিল ফিরিস্তা পাঠাই দিল বললেন জিবরিল যাও আমার নবীর কাছে গিয়া বলো এই ছেলেটা তার বাবাকে নিয়ে আসলে পরে তার বাবার মনে একটা দুঃখ আছে যেটা আজ পর্যন্ত উচ্চারণ করে নাই কোন মানুষ শুনতে পারে নাই ওই দুঃখটা কি জিজ্ঞাসা করিয়া শোনার পরে যেন বিচার করে তারপরে ছেলেটা যখন তার বাবাকে নিয়ে আসলো রাসুল তার বাবাকে জিজ্ঞাসা করলেন তোমার মনে কি দুঃখ আছে যা আজ পর্যন্ত কোন মানুষের কাছে বলো নাই আগে বলো তারপরে তোমার বিচার হবে হাদিসের বাকি অংশ শোনার আগে যতটুকু শুনলেন এতটুকু বুঝে থাকতে বলুন তার মনে যে একটা কথা আছে রাসুল জানলেন কিভাবে এই কথাটা অনেকে স্বীকার করতে চায় যত নবী যত কিছু জানি জেনেছেন কি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ বলেন আমার আগে আল্লাহ দুনিয়াতে যত মানুষ পাঠাইছিলেন আমার পরে আল্লাহ দুনিয়াতে যত মানুষ পাঠাইবেন সারা দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ যে পরিমাণ এলিন দান করেছেন আর করবেন তার সমষ্টি একা আমি মোহাম্মদুর রসুল্লাহকে আল্লাহ দান করেছি কিন্তু আল্লাহ পাকুল আলমিনকে যে সমস্ত বেশি বাসীর দান করেন আল্লাহ তাদেরকে অবগত করেন এই ব্যক্তির বাবার মনে দুঃখ আছে আল্লাহ অবগত করলেন ইগ্রিম জিনিসটা পাঠানো মাধ্যমে অবগত করলেন রসুল তোমার মনে দুঃখটা কি বলো তারপরে তোমার বিচার হবে ওই লোকটা বলে আমার মনে দুঃখ আর কিছু নয় এমন একদিন অতীতেই ছিল যেদিন তার কোন অসভ বিসুখ হইলে তারে কুলে নিয়ে তার মা আর আমি সারা রাত্রে বসে একদিন ছিল যে রাত্রে যেদিন সে কোন কিছু না খাইলে আমরা কোনো কিছু খাইতে পারতাম না তার কোনো অসুখ বিসুখ হইলে আমরা তার মা বাবা ঘুমাইতে পারতাম না আমাদের অতীতকালে এমন একদিন ছিল কি না যে বাবা শুধু রুদি করতেন আর আমি শুধু খরচ করতাম ওই দিন কি বাবা আমার বিরুদ্ধে কোন আদালতে বিচার দিয়েছিলেন ওই লোকের বাবা বলে হুদুর আজকে সে আপনার কাছে বিচার দিয়েছে সে রুদি করে বলি আসল ঘটনা তার রুদি করা এক পয়সাও আমি খাই না তার মাকে আর তার বোনকে খাওয়াই আমি বৃদ্ধ হওয়ার কারণে আমি এখন রুলি করতে পারি না এই জন্য বিচারের রায় ঘোষণা করলেন আন্তা লুকা লিআ তুমিও তোমার বাবার তোমার করা সম্পদ তোমার বাবা তুমিও তোমার বাবার তোমার উভার্জিত সম্পদ তোমার বাবা সামান্য একটু আলোচনা করলাম আমি যদি সন্তান হইয়া থাকি আমার কাছে আমার মা বাবার ভাবনা আছে আর আমি যদি মা বাবা হইয়া থাকি আমার কাছে আমার সন্তানের ভাবনা আছে যদি ভাওনা আদায় করে না তাহলে পরিবারটা শান্তির পরিবার হবে না অশান্তির আগুন জল এবার বলুন আমাদের দাম্পত্য জীবনে আমাদের পারিবারিক জীবনে যত অশান্তি হয় এগুলি আসমান থেকে নাজিল হয় না আমরা নিজেরা দেখামাই করি এবার সামান্য একটু আলোকপাত করি আমি যদি স্বামী হইয়া থাকি আমার কাছে আমার স্ত্রীর পাওনা আছে আর কেউ যদি স্ত্রী হইয়া থাকে তাহলে তার কাছে তার স্বামীর পাওনা আছে স্বামী যদি স্ত্রীর পাওনা আদায় করে দেয় স্ত্রী যদি স্বামীর পাওনা আদায় করে দেয় তাহলে ওই দাম্পত্য জীবনে দুনিয়াতেই বেহস্তের সুখ শান্তি প্রতিষ্ঠিত হবে স্ত্রী যদি স্বামীর পাওনা আদায় করে না স্বামী যদি স্ত্রীর পাওনা আদায় করে না দুনিয়াতেও অশান্তির সাগরে হাবুটুবু খেতে হবে আখেরাতেও অশান্তির সাগরে হাবুটুবু খেতে হবে সুতরাং সারা দুনিয়ার সমস্ত মানুষ দুনিয়ার জীবনে এবং আকার জীবনে শান্তির জীবন লাভের জন্য আল্লাহ যত বিধি বিধান দিয়েছেন নিষেধ পাওনা ভাওনা আদায় করো এই প্রথম এক নম্বরটা ছয়টা আদেশ নিষেধ আছে এর মধ্যে শুধু এক নম্বরটার আলোচনা হচ্ছে যে আমি যে ফওনাদানের ভাওনা আদায় করব। আমি কার কার ভাওনা আদায় করবো তুমি আল্লাহর পাওনা আদায় করো তুমি নবীর পাওনা আদায় করো তোমার মা বাবার পাওনা আদায় করো তোমার সন্তান আদির পাওনা আদায় করো তুমি হয়ে থাকতে তোমার প্রাপ্য আদায় করো তুমি স্বামী স্ত্রীর স্ত্রীর কাছে স্বামীর প্রাপ্য আগে নয় স্বামীর কাছে স্ত্রীর প্রাপ্য আগে স্বামীর অধিকার স্ত্রীর উপর ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হয় না যতক্ষণ পর্যন্ত স্ত্রীর অধিকার স্বামীর স্বামীর অধিকার আগে না স্ত্রীর স্বামীর কাছে আর বিয়ের আগদের আগেই বিয়ের আগদের মা বাবা মা বাবার কাছে সন্তানের জন্মের আগে কিছু ধারণা আছে ঠিক ভাবে স্বামীর কাছে স্ত্রীর আগেই একটা ভাবনা আছে বিয়ারাই এখনো এখনো একটা ভাবনা এই ভাবনাটা হল বিয়াশির কথা ঠিকঠাক হয়ে গেছে মোহরের পরিমাণ ধার্য কর্লা কোরআনের আয়তে বলেন হে মুসলমান পুরুষেরা তোমাদের স্ত্রীর মোহর আমাদা আমি আল্লাহ তোমাদের উপর ফরজ করে দিলাম মোহর আদায় করা ফরজ ফরজ মোহর আদায় করব ফরজ আদায় করব ধার্য হইলে পরিমাণ না দার্য না হইল ধার্য করার টাইম আগের ফলে না আগদের আগে আর্দার আগে মোহর ধার্য করে নিতে হবে স্ত্রীর ভাওনা স্বামীর কাছে আগদের আগেই দুই নম্বর আগদের সাথে সাথেই স্ত্রীর মোহরের পাওনা আদায় করে দাও সামান্য যদি আদায় করোনা বাসর বলে তোমার স্ত্রীর অধিকার আছে কথা বলার যে আমার ধার্য করা মোহর কিছুও তুমি আদায় করি কাজেই আমার মোহর আদায় না করা পর্যন্ত আমার গায়ে তোমাকে স্পর্শ করতে দেব না বলার অধিকার আছে বুঝতে থাকলে বলুন কার অধিকার স্ত্রী স্ত্রীর অধিকার প্রথম নম্বর অধিকার আগদের আগে মোহর ধার্য কর দুই নম্বর অধিকার আগদের সাথে সাথে মোহরের মোহর পরিযোগ করে দাও বিরক্ত হইয়া নয় আল্লাহ বলেন তোমরা তোমাদের স্ত্রীদের মোহরাদার হই পাঁচ টাকা আদায় করার সময় আমি বিরক্ত হওয়ার কোন যুক্তি আছে না খুশি মনে আদায় করবে আপনার কাছে মোহরের পাওনা আল্লাহ বলেন খুশি মনে আদায় কর বিরক্ত হইয়া আদায় করবা আদায় হবে না আরো দুলুম হবে বাংলাদেশে এমন লোকের অভাব নাই নারীর মর্যাদা নিয়ে অধিকারের দাবি নিয়ে পথে না লাফায় জিজ্ঞাসা করলাম বেটা তোর বউ মহারাজায় দর্শ শর গরু বাঁশর গরম গরমে আমি যাব না করলে যে মহর ফুরাই আইস আমার সাথে তোর অভিভাবকের মাধ্যমে এটা যদি মা রস্তাতে সই যাব না যে স্ত্রী নিজের বাবা চারিয়া মা ছাড়িয়া ভাই বোন ছাড়িয়া বাড়িঘর ছাড়িয়া আত্মীয় ছাড়িয়া একমাত্র স্বামীর মুখের দিকে মাফ হইলো তুই একটা ডাকাত এরকম কিছু আছে হাওরের ডাকা হাওড়ের দেখাইতে গল্প হইলো এক লোক বিশ হাজার টাকা নিয়ে যখন বাড়িতে কয় এখনই দিবে না তোর বুকে চুরি ঢুকাইয়া দেবো চুরি ঢুকাইছে বিশ হাজার টাকা টাকাতে রাখতে দিয়া চলে যাচ্ছে ডাকাত পিছন দিক থেকে ডাক এই শোন বলেছি এখন গ্রাহকের মারত কিছু নাই দিয়া দিলাম তো সব কি আছে যেমন পাবে দাবি মুক্ত হয়েছে এই বাসরের দেখাইতে হচ্ছে ওইটা হলো আওয়ারের দেখাইতে হবে বাসরের ডাকাই দুটাই ডাকা দু বুঝে থাকলে বলুন স্বামীর কাছে সারা জীবনের লালন পালনের দায়িত্ব গ্রহণ করা সারা জীবন ইসলামের বিধান মতে পুরানের আইন মতে কোনো বাবার গড়ে যখন ছেলে যত্ন গ্রহণ করে ছেলে যতক্ষণ পর্যন্ত নাবালক থাকবে ততক্ষণ পর্যন্ত লালন পালন করা বাবার দায়িত্ব সাবালক হইলে ছেলেকে লালন পালন করা ইসলামের বিধানে বাবার দায়িত্ব নয় সাবালক ছেলেকে পালন করে দয়া সাবালক ছেলে পাওনা নয় বাবার কাছে লালন লালন নাবালক থাকা অবস্থায় লালন পালন করা বাবার দায়িত্ব ছেলে সাবালক হইলে বাবা লালন পালনের দায়িত্বশীল নয় ফাললে সেটা হবে তার দয়া কিন্তু মেয়ের মেলায়। সাবালক নাবালক পুরো সাস্থ নাই যতদিন পর্যন্ত বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার উপর খরচ ইসলামের বিধানের এই অংশটা বুঝে থাকলে বলুন বাবার কাছে ছেলের না মেয়ের ফেসিলিটি বেশি তাহলে ইসলাম নারীদেরকে পুরুষদের সমান অধিকার দিল না নারীদেরকে পুরুষের উপর অগ্রাধিকার দিল ইসলামের অগ্রাধিকার তারা বলে সমান অধিকার সবাই লোকে জিতাই লোকে যারা সমান অধিকার বলে তারা সবাই ইসলাম জিতাইল কথা বুঝলেন কিরা তারপর মেয়ে বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব কার পর্যন্ত কার বাবা বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর এই মেয়ের গর্বত থেকে যে সমস্ত সন্তানাদি আদি হবে সেগুলির লালন ফলনের দায়িত্ব স্বামী জন বিয়ের আগ পর্যন্ত লালন ফলন বাবা করবে বিয়ার ভর থেকে মেয়েটাকেও লালন পালন করবে স্বামী মেয়ের গর্বজাত সন্তানদেরকেও লালন পালন করবে স্বামী সুতরাং এই মেয়ের জীবন জীবনযাপনে খরচের জন্য কোন তবিল গঠনের দরকার এই মেয়ের জীবনযাপনে কোন তবিল দরকার দরকার আছে নাই ছেলে যেদিন থেকে সাবালক হবে সেদিন থেকে বাবার লালন পালনের দায়িত্ব নাই নিজের লালন পালনের দায়িত্ব নিজেই বহন করতে হবে ছেলে যখন থেকে বিয়ে করবে বৌখালার দায়িত্ব নিজেই বহন করতে হবে ছেলের ঘরে যখন সন্তান আগী হবে এদের লালন পালনের দায়িত্ব নিজেই বহন করতে হবে সুতরাং বাবার সম্পত্তিকে ছেলে যে পরিমাণ উত্তরাধিকার পায় তিন খাতে খরচ হয়ে যায় নিজের লালন পালনে স্ত্রীর লালন পালনে সন্তানদির লালন পালনে বাবার সম্পত্তিতে মেয়ে যে পরিমাণ উত্তরাধিকার পায় নিজের লালন পালনেও খরচ হয় না স্বামীর লালন পালনেও খরচ হয় না সন্তানের লালন পালনেও খরচ হয় না এবার বুঝে শুনে বলুন মেয়ে বাবার সম্পত্তিতে যা পাইল কোন খরচই হইল না ছেলে যা পাইল তিন খাতে খরচ হইয়া গেল এখন ছেলেকে কি পরিমাণ দেওয়া দরকার আর মেয়েকে কি পরিমাণ দেওয়া দরকার এবার বলেন ছেলেকে যে পরিমাণ আছে তারপরও আল্লাহ বকরমকুল আলম বলেন বাবার সম্পত্তি থেকে মেয়েকে বঞ্চিত করা যাবে না ছেলে যে পরিমাণ পাবে তিনটা খরচের জন্য এর অর্ধেক পরিমাণ মেয়ে পাবে কোন খরচ না টাকা সত্ত্বেও তিনের খরচ না এই মর্যাদা নারীদের এই অধিকার পুরুষের উপর পুরাণের বিধান ছাড়া ইসলামের বিধান ছাড়া আর কেউ দিতে পারে। মেয়েদের এই প্রায় দেয় বাবার সম্পত্তিতে মেয়ের পাশোটা কোনায় দেয় না দেয় না। আর বিচার আদালত করে কিছুটা উদ্ধার করতে পারে যেইটুকু উদ্ধার করতে পারে সেইটুকু স্বামী মেরে দেয় এই হলো আমাদের সমাজের নারীর মর্যাদা এবং অধিকারের ধ্বজা দারি স্তোগানদারীদের দুঃখাবাজির রূপরেখা স্বামীর কাছে স্ত্রীর প্রথম পাওনা হইল মহর ধার্য কর দুই নম্বর পাওনা মোহর পরিশোধ করো তিন নম্বর পাওনা সারা জীবন লালন পালনের দায়িত্ব বহন নম্বর পাওনা সারা জীবন বসবাসের উপযোগী বাড়িঘর প্রদান করতে হবে সারা জীবন বসবাসের উপযোগী কি দিতে হবে বাড়িঘর বাড়িঘর দিতে হবে পাঁচ নম্বর পাওনা হলো স্বামীর কাছে যেভাবে জীবনযাপন করলে শান্তির জীবন হয় দুনিয়াতেও আখেরাতেও ওই রকম শান্তির জীবনযাপনের ব্যবস্থা শিক্ষা দিতে হবে যে স্বামীর কাছে স্ত্রীর পাঁচ নম্বর পাওনা সবগুলি পাওনা আদায় করতে যদি স্বামী দাদি হয় তাহলে এর পরে স্ত্রীর স্বামীর পাওনা প্রতিষ্ঠিত হয় এবার বুঝতে থাকতে বলুন স্বামী স্ত্রীর মধ্যে কার ভাওনাটা আগে স্ত্রীর সর্বমোট পাওনা কটা আচ্ছা আমি যদি জানি না তাহলে আমার স্ত্রীর ভাবনা আদায় করবো বলে প্রত্যেকটা স্বামীর জানা তা কি হবে না আমার কাছে আমার স্ত্রীর কি কি ভাবনা আছে তাহলে আমার জীবন সুখের হবে না অনেক স্বামী স্ত্রীর পাঁচটা পাওনা আদায় করতে আছে এবার এই স্ত্রীর উপর স্বামীর কিছু অধিকার প্রতিষ্ঠিত হবে এক নম্বর বাবার বাড়ি যাই হইলে যাইবা কিন্তু গড় করতে হবে স্বামী দুই নম্বর স্বামীর সন্তান তোমার গর্বে ধারণ করতে হবে তিন নম্বর স্বামীর সন্তান প্রসবের কষ্ট সহ্য করতে হবে চার নম্বর স্বামীর সন্তান লালন পালনের দায়িত্ব বহন করতে হবে পাঁচ নম্বর স্বামীর অবর্ত মানে স্বামীর গড় রক্ষণাবেক্ষণ করতে হবে এই পাঁচটা দায়িত্ব হইল স্ত্রীর পাঁচটা অধিকার হইল স্ত্রীর উপর স্বামী বুঝে থাকবে বলুন স্বামীর কাছে স্ত্রীর অধিকার পাঁচটা স্ত্রীর কাছে স্বামীর অধিকার পাঁচটা চারটা আগে স্ত্রীর স্ত্রীরটা আগে হইলে ইসলাম নারী পুরুষের অধিকার সমান করল পুরুষের উপর স্ত্রী বিরোধী অগ্রাধিকার দিল যার একটা পক্ষের অগ্রাধিকার যেখানে আছে সেখানে তোলা এর নাম জিতা নি ঠগানি ঠগানি সুতরাং যারা সমান অধিকার বলে এরা ঠগায় জিতাইতে পারে না আমি পরিষ্কার ব্যথা বলতে চাই যারা নারী পুরুষ সমান অধিকার বলে এই সমস্ত পুরুষেরা বিয়ে করলে পরে একটা সন্তান স্ত্রীর গর্বে দিয়া আর একটা সন্তান নিজের গর্বে নিয়ে যায় না সবগুলি সন্তান একতরফা স্ত্রীর গর্বে দেয় শ্লোগান দিছিল কি আর কাজ করলো কি স্লোগান কি দিল কাজটা কি করলো সমান অধিকারে অত কাজ করলো সব একতরফা একটা সন্তানের একটা বৎসর পর্যন্ত পেটে নিয়ে আসা করা কষ্ট কিনা কষ্ট না এই সন্তানটাকে প্রসব করা দশ বছর পর্যন্ত লালন পালন করার কষ্ট আছে সবগুলি সন্তান গর্ব কষ্ট প্রসবের কষ্ট লালন পালনের কষ্ট একতরফা আমার স্ত্রীকে দিলাম একটা সন্তান যে কষ্ট আমি এক দুই যাই উদাহরণ সর শুধু বলছি সে আল্লাহ আমার কাছে আল্লাহর ভাওনা কি আল্লাহর কাছে বন্দার ভাবনা কি মোটামুটি বুঝতে পেরেছেন উন্মতের কাছে নদীর ভাওনা কি নবির কাছে উন্মতের ভাওনা কি আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন মানুষের কাছে স্ত্রী স্তার এবং জীব জানুয়ারের কাছে মানুষের এবং জানুয়ারের কাছে মানুষের এবং মা বাবার কাছে সন্তানের ভাবনা কি সন্তানের কাছে মা বাবার পাওনা কি স্বামীর কাছে স্ত্রীর কি পাওনা স্ত্রীর কাছে স্বামীর কি পাওনা এবার আমি যদি শিক্ষক হয়ে থাকি আমার কাছে আমার ছাত্রদের ভাবনা আছে আর আমি যদি ছাত্র হইয়া থাকি আমার কাছে আমার শিক্ষকের ভাবনা আছে শিক্ষকের কাছে ও ছাত্রর পাওনা দুইটা ছাত্রর কাছে ও শিক্ষকের ভাবনা দুইটা তবে শিক্ষকের কাছে কতটা দুইটা এক নম্বর যে শিক্ষার দ্বারা মানুষ হওয়া যায় ওই শিক্ষা দিতে হবে যে শিক্ষার মানুষ হওয়া যায় ওই শিক্ষা দিতে হবে দুই নম্বর শুধু শিক্ষা দিয়ে ছেড়ে দিলে চলবে না দীক্ষা দিতে হবে শিক্ষা দেওয়া মানুষ গড়ার শিক্ষা দেওয়া মানুষ গড়ার দীক্ষা দেওয়া এই দুইটা জিনিস কাছে ছাত্র বুঝে থাকতে বলুন শিক্ষকের কাছে ছাত্রর ভাওনা কোটা একটা হলো শিক্ষা দেওয়া একটা হলো দীক্ষা দেওয়া কিসের শিক্ষা কিসের দীক্ষা মানুষ গড়ার শিক্ষা মানুষ গড়ার দীক্ষা মানুষ গরা একটা উদাহরণ দিচ্ছিস জীব জামুয়ার বাচ্চা দিতে হইলে গুড়া বাচ্চা দিতে হইলে বাচ্চা দিতে হইলে বাচ্চা দিতে হইলে কুকুরি কে বিয়া করতে হয় না বিয়া সার এই বাচ্চার জন্য মানুষও যদি বিয়া সার এই দেয়। জন্য বাচ্চা জন্ম দেওয়ায়। দেওয়ার বেলায় মানুষে আর পশুতে ব্যবধান থাকে থাকে না আমি যদি শিক্ষক হইয়া থাকি আমার ছাত্রকে এই কথা শিক্ষা দিতে হবে যে বিয়ের মাধ্যমে সন্তান জন্ম দিলে মানুষের মতো দেওয়া হইল বিয়া ছাড়া সন্তান জন্ম দিলে কুকুর কুকুরি মত সন্তান জন্ম দেওয়া হইল এই কথা আমার ছাত্রকে শিক্ষা দিতে হবে বাস্তব জীবনেও যেন আমার ছাত্র করে কোনো নারীর সাথে বাচ্চা জন্ম দেওয়ার মতো কাজ যৌন আনন্দ করতে না যায় ওই রকম চরিত্রবান রূপে আমার ছাত্রকে আমার গড়ে তুলতে হবে যে আমার কাছে ছাত্র হিসেবে তার পাক সবের একটু উদাহরণ দিলাম বুঝবেন কিনা দেখুন তো তাহলে উস্তাদের কাছে ছাত্র ভাবনা কটা একটা হলো মানুষ গড়া শিক্ষা দাও আরেক হলো মানুষ গড়ার শিক্ষা দাও ভাবে ছাত্র উস্তাদের ভাবনা দুই আমার দেওয়া শিক্ষা তোমার তাহলে আপনার কাছে মুড়িদের ভাবনা আছে আর আপনি যদি মুড়ি দিয়ে থাকেন তাহলে আপনার কাছে পিরের ভাবনা আছে আমি যদি জানি না আমার মুড়িদের কি ভাবনা আমার কাছে আছে তাহলে মুড়ি দেব আমি মুড়িদের ভাবনা আদায় করব করবো না তামিল মুড়িদের কি ভাওনা আছে তার কাছে এবং তা পরিশোধ করে বন্ধ ফিরে মুড়িদের কোনও তারা শুধু দেবে আর আমি শুধু খাব। বন্ধ ফিরের কাছে মুড়িদানের কোনো ভাবনা নাই মুড়িদানের কাছে বন্ধ ফিরের ভাবনা মুড়িদান খালি দিত হে খালি খাইত কথা বললেন দেখে কামিল পীর হইয়া থাকলে আগে মুড়িদানের পাওনা ফিরের কাছে একটা মুড়িদের কাছে ও কামিল ফিরের ভাওনা একটা ফিরের কাছে মুড়িদের ভাওনাটা আগে কি ভাওনা তুমি আমাকে আল্লাহ চিনাইয়া দিতে হবে আল্লা সিনের ব্যাখ্যা হইল একটা সহজ উদাহরণের মধ্যে হইল আপনাদের এই বিশাল রাষ্ট্র আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট আপনারা চিনার মত চিনেন বড় শক্তিশালী প্রধান স্মরণ কর্তা কথারা যদি জানেন তাইলে কোন অস্ত্র নিয়ে তার উপর হামলা করতে সাহস করবেন করবেন করবেন কেন যে ক্ষমতা তার কাছে আমার সদ্য গোষ্ঠীর বড়টা বাদ তার কোনো আইন মানে না বলার সাহস পাইবেন না নির শক্তিধরকে চীনার মানে হইল তার বিরুদ্ধে বিদ্রোহ না করা তার সকল ব্রিটিশের শান্ত মনে মানিয়া লওয়া ঠিক তেমনি ভাবে আল্লাহকে চিনার মানে হইলো আল্লাহর হুকুম বিরোধী কোন কাজ না করা সকল কাজ আল্লাহ মোতাবিক করা সুতরাংকে যেভাবে কোন আল্লাহর হুকুমের বিরুদ্ধে না আল্লাহর যাবতীয় হুকুম সঠিকভাবে পালন করে এইভাবে মুড়িদের জীবন গড়ে দিতে পারলে ফির মুড়িদকে আল্লাহ চিনাইয়া দিতে পারল এটি হইলো কিরের কাছে মুড়িদের কামিলপির মুড়ি করে মুিদানকে আল্লাহ চিনাইয়া দেওয়ার জন্য বন্ডফীর মুড়িদ করে মুরিদানের ধন সম্পদ সিনাইয়া নেওয়ার জন্য চিনাইয়া দেওয়া আর সিনাইয়া নেওয়া এই বেশ কথাটা কামিলপির মুড়িদ করে মুরিদানকে আল্লাহ চিনাইয়া দেওয়ার জন্য বন্ডপির মুড়িদ করে মুরিদানের ধনসম্পদ সম্পদ সিনাইয়া নেওয়ার জন্য এই হইল কামিল ফিরিয়ার বন্ডফীরে বেশ কোভ এই জন্য বন্দা ফিরের কাছে মুড়িদানের কোন ভাবনা নাই মুড়িদানের কাছে শুধু ভাবনা কামেই ফিরের কাছে আগে। কি আমাকে আল্লাহ চিনাই জানিতে হবে তারপরে আমি তোমারে নাই জানিলাম তা তোমার গ্রহণ করতে হবে বুঝে তাকে বলুন তীরের কাছে মুড়িদের ভাওনা আছে কিনা মুড়িদের কাছে তীরের ভাবনা আছে কিনা দিলেই দুনিয়া এখেরাতে শান্তি না দিলেই দুনিয়াতে অশান্তি একোতে হি এখন আমি যদি পাবলিক হইয়া থাকি তাইলে আমার কাছে সরকারের ভাঙনা আছে আমি যদি সরকারি লোক হইয়া থাকি তাইলে আমার কাছে সমস্ত সরকারের কাছে পাবলিকের কি কাছে সরকারের কি ভাওনা সরকারের কাছে সর্বমোট পাবলিকের সর্বমোট পাওনা হইল ছয়টা আর পাবলিকের কাছে সরকারের পাওনা মাত্র একটা বুঝে থাকলে বলুন সরকারের কাছে পাবলিকের ভাবনাগতটা আর পাবলিকের কাছে বলি আল্লাহ হে ইমানদারগণ আল্লাহর হুকুম পালন করুকুম পালন কর উলুল আমারের হুকুম পালন কর আল্লাহ হুকুম পালন করলে আবার রাসুলের হুকুম পালন করতে যাব কেন কারণ হলো। রাসুলের হুকুম আল্লাহর হুকুমের বিরুদ্ধে নয় আল্লাহর হুকুমের ওই ব্যাখ্যা আর আল্লাহর হুকুম পালন করব রাসুলের হুকুম পালন করব সাথে সাথে উনুল আমারের হুকুম পালন কর আল্লাহ বলেন উলুল আমর কি মহৎসিদিন একরম লেগেছেন উলুল আমারের দুই ব্যাখ্যা এক ব্যাখ্যা হইল তোমার সরকার। সরকারের এক ব্যাখ্যা হইল সরকার হে মুমিনগণ মুসলমানগণ ইমানদারগণ যে দেশেই বসবাস কর কেন এই দেশের সরকারের হুকুম মানিয়া চল এটা তোমার উপর ফর সরকার যদি অমুসলমান হয় আর জনগণ যদি মুসলমান হও আর তোমার অমুসলমান সরকারে যদি এমন হুকুম দেয় যে হুকুমের কারণে তোমার ইমান নষ্ট হয় না যে হুকুমের কারণে তোমার আমল নষ্ট হয় না বরং যে হুকুমের দ্বারা তোমার শান্তির ব্যবস্থা হয় তোমার সমাজের উন্নতির ব্যবস্থা হয় রাষ্ট্রের উন্নতির ব্যবস্থা হয় এমন হুকুম যদি অমুসলিম সরকার তুমি যদি মুসলমান নাগরিকও হয়ে থাকো এই অমুসলিম সরকারের হুকুম মানা তোমার উপর আল্লাহর বিধান মতে ভরস এর একটা উদাহরণ বুঝে আপনারা গাড়ি চালান নাই এই দেশে গাড়ি চালাবার সময় রাস্তার মধ্যে ট্রাফিক সিগন্যাল থাকে না ট্রাফিক সিগন্যাল এর সিস্টেমটা আমাদের এই অশান্তি ঘাট থেকে বাঁচার ব্যবস্থা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার ব্যবস্থা হয় সুতরাং ও মুসলিম সরকারের যে আদেশ পালন করলে তোমার ইমান নষ্ট হয় না তোমার আমল নষ্ট হয় না তোমার শান্তির ব্যবস্থা হয় দেশের উন্নতির ব্যবস্থা হয় এমন হুকুম ও মুসলিম সরকার দিলেও মুসলমান জনগণের জন্য পালন করা ফলন এক কথায় সরকারের আনুগত্য করা এটা হল জনগণের কাছে সরকারের ভাওনা বুঝে থাকলে বলুন জনগণের কাছে সরকারের ভাবনাগতটা একটা জনগণের কাছে সরকারের ভাবনাগতটা একটা কি হম আনুগত্য করা তার আদেশ পালন কর আমারের এক ব্যাখ্যা আমরের আর এক ব্যাখ্যা হইল তোমরা যদি কোরআন হাদিসের গভীর জ্ঞান না রাখো কোরআনে অনেক কথা সুস্পষ্টভাবে বলা হয়েছে অনেক কথা অস্পষ্টভাবে ব্যাখ্যা সাপেক্ষভাবে বলা যে সমস্ত বিষয়ে পুরানে হাদিসে সুস্পষ্টভাবে বলা হয়েছে এই সমস্ত বিষয়ে পুরানে যদি অনুসরণ করো সেটা হবে আল্লাহর হুকুম মানা হাদিসে পাইয়া যদি অনুসরণ করে থাক সেটা হবে রসুলের হুকুম মানা কিন্তু পুরানে হাদিসে যে বিষয়ের বিধান উল্লেখ নাই অথবা উল্লেখ আছে অস্পষ্ট অথবা সুস্পষ্টই কিন্তু পরস্পর বিরোধী এই তিন ক্ষেত্রে বিষয়ে আছে আলোচে তার পরস্পর বিরোধী তার সামঞ্জস্য বিধানের দায়িত্ব কোরআন শরীফের সোরা উনষাট নম্বর আয়াতে আল্লাহ মুস্তাহিদ হাতে ব্যস্ত করেছে তিনটা ব্যবহারে বিধানের ইসলামের বিধানের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আল্লাহ কোরআনের আয়াতেই যেমন। সমাধানের উদ্দিনে লুকের চেহারা খোলা রাখা আছে। হাতের পাঞ্জাও খোলা রাখা যায় ফায়ের ফাতা খোলা রাখা যায় আছে কিনা এই প্রশ্নের জবাব কোরআন রাখা হাতের পাঞ্জা পর্যন্ত উল্লেখ আছে পায়ের ফাটা মেয়ে লুকেরা নামাজে কুলা রাখা জায়েজ হবে কিনা এই প্রশ্নের জবাব কোরআনেও নাই হাদিসেও নাই তাহলে সমাধান লাগবে না বলেন যে বিষয়ের কোন সমাধান কুরান হাদিসে পাওয়া যায় না সেই বিষয়ের সমাধান কুরান হাদিসের আলুকে বের করে দেওয়ার জন্য আল্লাহ পবিত্র কুরানে কার হাতে ন্যস্ত করেছেন হাতে করেছেন সারা দুনিয়ার সমস্ত মুস্তাহিদ ইমামগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুস্তাহিদ ইমাম হইলেন ইমাম আবু হানিফা আর তারপরে ইমাম সাফে রহমতুল্লাহি আলহি ইমাম মালিক রহমতুল্লাহি আলহি ইমাম আহমদ বিন হাম রহমতুল্লাহি আল্লাহরুল মুস্তাহিদ ইমামগণকে বলেছেন তারা বিশ্লেষণে পাওনা হাদিসে পাও না কোরআন হাদিসের আলুকে যে বিশ্লেষণ ধের করে দেবেন ওইটা পালন করো এর মানে হইল আল্লাহ বলেন উনুল আমরের আনুগত্য করো এই সমস্ত মুস্তাহিদ ইমামগণ বের করছেন কোরআন হাদিসের আলুকে চেহারা কোলা রাখার যে দরকার হাতের পাঞ্জা কোলা রাখার বেলায় ভাইয়া মানি আইয়া মানি না মুস্তাহিদ ইমামগণের বিশ্লেষণের মাধ্যমে মানি এখন যদি তুমি কোন মুস্তাহিদ ইমাম তাহলে মেয়ে লুকে পায়ের পাতা নমাদে কুলা রাখা জাহেদ হবে কিনা তুমি মন পর্যন্ত সমাধান পাবে না আমি বলতে চাচ্ছিলাম জনগণের কাছে বলেছেন বলেছেন হে মান্দারবন তুমি আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো উনুল আমরের আনুগত্য করো উনুল আমরের দুই বেক্কা এক ব্যাপকটা হলো মুস্তাহিদ ইমা আর এক ব্যাগটা হলো দেশের সরকার যদি অমুসলিমও হয় তোমরা যদি মুসলমানও হও এই সরকারের যে হুকুম পালন করতে তোমাদের ইমান নষ্ট হয় না যে হুকুম পালন করতে তোমাদের আমল নষ্ট হয় না ওই হুকুম যদি তোমাদের সমাজের উন্নতির জন্য হয় তোমাদের মঙ্গলের জন্য হয় এই অমুসলিম সরকারের হুকুম পালন করা মুসলমান নাগরিকের উপর ফর কেন সরকারের আনুগত্য করা করেন যে জনগণের কাছে সরকারের পাওনা কথা বুঝে একলো কিনা দেখেন তাহলে আপনারা কেউ যদি জনগণের কি ভাবনা আছে জনগণের কাছে আপনারা কি ভাবনা জনগণ হইয়া থাকেন তাহলে সরকারের কাছে কি ভাওনা আছে সরকারের কাছে জনগণের ভাওনা আছে ছয়টা এবার বলুন কোনো দেশের জনগণ যদি সরকারের আনুগত্য করে না সেই দেশের শান্তি হবে না অশান্তি অশান্তি সুতরাং পাওনা পাওনা আদায় না করার মধ্যে দুনিয়া শান্তি না পাওনা আদায় করার পাওনা আদায় করার আর সরকারও যদি জনগণের ভাওনা আদায় করা তবুও অশান্তি হবে সরকারের কাছে জনগণের পাওনা সর্বমোট ছয়টা কতটা ছয়টা এক নম্বর দেশের সমস্ত জনগণকে বার লোকের গিরস্তি নাই ফসল নাই যারা গিরস্তি করে ব্যবসা করে এরা খাবে যাদের গিরস্তি নাই ব্যবসা এরা না খেয়ে মারবে এটা হতে পারে না এই তোমাকে সরকার বানানো হয়েছে না তোমাকে সরকার বানানো হয়েছে যারা আমদানি করতে পারে তারা তো আমদানির থেকে হবে যারা আমদানি করতে পারে না এদের খাদ্য বিতরণের ব্যবস্থা তোমাকে করতে হবে যে সরকারের কাছে জনগণের হাদিস কোন লোক যদি সন্তান এবং সম্পদ রেখে মারা যায় তাহলে তার সম্পদ তার সন্তানের ভালো রকম বুঝেন আল্লাহ রসুল হাজির শরীফে বলেন কোন লোক যদি সন্তান এবং সম্পদ রেখে মারা যায় তাহলে তার রেখে যাওয়ার সম্পদ তার সন্তানের কিন্তু কোন লোক যদি সন্তান রেখে মারা যায় সম্পদ না রেখে শুধু সন্তান রেখে মারা যায় তাহলে ওই লোকের সন্তানকে খাদ্য বিতরণের দায়িত্ব আমি রসুলের সরকারের আল্লাহ রসুল বলি যেই লোক মারা গেল সম্পত্তি তুই আন্তান আদি তার সম্পত্তি তার সন্তান করবে যেই ব্যক্তির সম্পত্তি তুই মারা গেল না কিন্তু আল্লাহ রসুল বলেন তার এই সন্তান বিতরণের ব্যবস্থা করা তার বসবাসের ব্যবস্থা করা আমি রসুলের সরকারের দায়িত্ব সুতরাং সরকারের কাছে জনগণের এক দায়িত্ব হইল খাদ্য বিতরণের ব্যবস্থা সমস্ত নাগরিকদের মধ্যে সুষ্ঠুভাবে খাদ্য বন্টনের ব্যবস্থা কথা বলি কিনা ভদ্র তুমার ভারুক রী আহ মুসলিম সাব্যস্ত নির্বাচিত একটা মেয়ে এলুক তার কতগুলি ছোটো ছোটো বাচ্চা খাদ্যের জন্য কানতেছে ভদ্র উমর তাকে দিলেন কে আসে দরজা খুলো দরজা খুললো মেয়ে রুক দেখলেন মেয়ে রুকটা চুলার মধ্যে শুধু পানি একটা জিজ্ঞাসা করলেন তুমি কি কি ব্যাপার তোমার বাচ্চারা খাওয়ার জন্য খাওয়া দিয়ে খাদ্য দিচ্ছি সন্তানদের সাথে বুখাবাজি করতো কোনো মেয়ে লুকটা বলে হরিব চিনতে পারে নাই মেয়ে লুকটা অতীত মুসাফিন মনে করেছিল যে খা উমারের নামে সারা দুনিয়া কাঁপে সেই খলিফা যুগ এই উমর যুগ্য এই দেশের খলিফা হওয়ার তোমার মতো মুসাফির খলিফা হওয়ার দরকার ছিল উমর বললেন সেই বিচার পরে হবে আগে বলো ঘটনা তখন মেয়ের উঠা বলে আমার একমাত্র স্বামী ছিল এই পরিবারে উভারজনের যুদ্ধ আর কেউ ছিল না আমার স্বামী এই অল্প দিন হইল মারা গেল আমি বিধবা হইলাম আমার বাচ্চারা আমার বাচ্চারা খাইয়া ঘুমাইল না না খাইয়া ঘুমাইল উমর খবর নিল না এই উমর যুগ্ম এই দেশের বলিভা হওয়ার তোমার মত বুধাবিন এই দেশের হলিভা হওয়ার যুগ সাথে সাথে বলিভা উমর এই বিধবার বাড়ির থেকে সরকারি খাদ্য গুদামে ঢুকলেন গুলামকে বললেন আমার উমরের গুলাম বলে আমার মতো গুলাম আবর সাথে থাকা অবস্থায় আঠার বস্তা ফলিফাতুল মুসলিমের গাড়ি উঠাই দেব কেন ফলিফা উমর গুলামকে বলেন এই গুলাম কাল হাসরের মাটি আর যদি আল্লাহ প্রশ্ন করেন বলেন তাহলে বুঝাইল দায়িত্বটা আমার আমার দায়িত্ব আমাকেই পালন করতে দাও আমার দায়িত্ব তোমাকে পালন করতে দেবো না বৈধ হইয়া কলিভা উমরের সাথে তোর হেরে গেল গুলাম তোর হেরে গিয়ে বৈধ হইয়া আটার বস্তা ফলিভা উমরের ঘাড়ে উঠে দিল আর ফলিভা উমর উমর আটার বস্তা কাজে নিয়ে চলছেন আর গোলাম খালি হাতে তার সাথে সাথে চলেছে সেখানে কে জাগাইলেন আটার বস্তা থেকে আটা খুলাইলেন, এই বিধবানারীর এতিম বাচ্চাদেরকে খাওয়াইলেন খাওয়াইয়া ফিরার পথে বললেন আগামীকাল অফিস টাইমে তুমি হরিহা উমরের দরবারে যাবে দেখা যাবে সেখান থেকে তোমার তোমার মতো বিধবানারীর এবং এতিম বাচ্চাদের খাদ্য বিতরণের ব্যবস্থা করা যাইছিলাম পরের দিন ওই বিধবা নারী হলি ভরবারে গিয়ে দেখে গত রাত্রে যে মুসাফিরের কাছে হলি ফুলের বদনাম করেছিল সেই হলি ভর খাদ্যমন্ত্রীকে বললেন এই বিধবা নারী এবং তার এটিম বাচ্চাদের জন্য সরকারি রেশন মঞ্জুর করে দাও বিনামূল্যে বিনামূল্যে তার ভাঁধা মঞ্জুর করে দাও যে পরিমাণ খাদ্য দিলে খাদ্য দিলে তার না খাইয়া ঘুমাইতে হয় এই সমস্ত ভুঁড়ি ভুরি ঘটনা ইসলামের দলিল এই কথা সাক্ষ্য গ্রহণ করে যে সরকারের কাছে জনগণের সর্বপ্রথম খাদ্য বিতরণ দুই নম্বর পোশাক নম্বর কোনো একটা পাবলিকের যদি তার প্রয়োজনীয় পোশাক কেনার মতো সামর্থ্য না থাকে তাহলে তাকে পোশাক বিতরণের ব্যবস্থা করা সরকারের দায়িত্ব দায়িত্বের কাছে জনগণের সমস্ত জনগণকে একটি করে চাদর বিতরণ করলেন সরকারি চাদর হেমতাবস্থায় হলিফা উমর শুক্রবারে জুম্মার জুম্মার খুব পাওয়ার জন্য জুমার নামাজ পড়াবার জন্য মিম্বরে দাঁড়ালেন দেখা গেল যে চাদর জনগণকে একটি করে দিয়েছেন দুই চা এক মুসল্লিদের আয় বলে হলিফমর আপনাকে আজকে খুদ পা পড়তে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত প্রশ্নের জবাব না দিবেন আমাদেরকে একটা করে চাদর বিতরণ করেছেন আপনি দুই পেলেন কোথায় কোথায় খিফা ওমর বলেন তোমার প্রশ্নের জন্য ধন্যবাদ তোমার মতো জনগণ যেই এই দেশে থাকবে এই দেশের সরকার মরবে কি খাইয়া আর পাবলিক মরবে না খাইয়া হতে পারে না আর সরকারের দল কি হাইয়া মারবে এটা হইতে পারে না তোমার প্রশ্নের জন্য ধন্যবাদ তবে প্রশ্নের জবাবটা আমি দেবো না আমার ছেলে আবদুল্লা দেবে তোমাদের ছেলে কানসিল আব্দুল্লা দায়িত্ব যখন আবদুল্লাহার কাছে আসবো আবদুল্লাহ দাদাইয়া বললেন আমার বাবা যেমন ভাবে তোমাদেরকে একটি করে চাদর দিয়েছেন তেমনি ভাবে তিনিও একটি সাদর গ্রহণ করেছেন কিন্তু আমার বাবা যে সাদরটা গ্রহণ করেছেন সেইটা পড়লে গায়ে দেওয়ার মতো কিছু থাকে না এমতাবস্থায় তোমাদের ইমামতি করাবেন কিভাবে এই জন্য আমার ভাগে যে সাদরটা পড়েছিল সেটা আমার বাবাকে দাঁড়িয়ে এই ঘটনার দ্বারা আমরা কি পাইলাম সরকারের কাছে জনগণের দুই নম্বর পাক্য কি পোশাক বিতরণ সমস্ত জনগণকে প্রয়োজনীয় পোশাক বিতরণ করা যে সরকারের কাছে জনগণের পক্ষ দিলেই দেশে শান্তি হবে না দিলেই দেশে অশান্তি হবে তিন নম্বর মানুষ ধরার শিক্ষা ব্যবস্থা যে শিক্ষার দ্বারা মানুষের সন্তান মানুষ হতে পারে এমন শিক্ষা সারা দেশে চালু করার ব্যবস্থা করা যে সরকারের দায়িত্ব এবং জনগণের পক্ষ মানুষ গড়ার শিক্ষা সারা দেশে শিক্ষাদানের ব্যবস্থা করা সরকারের দায়িত্ব জনগণের পাওনা কত নম্বর গেল নম্বর দেশের যে যেকোনো নাগরিক অসুস্থ হইলে তার সুচিকিৎসার ব্যবস্থা করা এটা জনগণের পাওনা সরকারের কাছে কত নম্বর গেল সুচিকিৎসা সমস্ত জনগণের সুচিকিৎসার ব্যবস্থা করা যে সরকারের কাছে জনগণের ব্যবস্থা করা যদি বসবাসের উপযোগী বাড়িঘর তাকে না তার বাড়িঘরের ব্যবস্থা করে দেওয়া সরকারের দায়িত্ব সরকারের কাছে জনগণের পাওনা বাড়িঘরের ব্যবস্থা করে দেওয়া কত নম্বর গেল ছয় নম্বর দেশের বাইরের শত্রু যেন দেশের উপর হামলা করে জনগণকে কষ্ট দিতে না পারে জনগণের কোন অধিকার নষ্ট করতে না পারে এই জন্য দেশের বাহিনী মোতায়েন করে দেশকে শত্রুর হামলা থেকে নিরাপদ রাখা এবং জনগণের মধ্যে পরস্পরে পরস্পরের উপর যদি কোনো দূর অত্যাচার করে তাহলে আদালত কয়েম করার মাধ্যমে এই দ্রুম অত্যাচারের সুবিচারের ব্যবস্থা করা দেশ এবং আদালত প্রতিষ্ঠার মাধ্যমে সুবিচার প্রতিষ্ঠা করা কাছে জনগণের পাওনা কয়টা হইল এই ছয় পাওনা যে দেশের সরকারে জনগণকে দেবে এই দেশের জনগণ সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে মুদের দাবি মানতে হবে নইলে গলি ছাড়তে হবে করবে আন্দোলন কেন করবে না কারণ সরকার জনগণের পাওনা দিচ্ছে তোমাদের দাবি কি সব গাবি গ্রহণ করে দিলাম দাবি ছাড়তে হবে এই মিছিল নিয়ে রাজপথে ফের হওয়ার কোন দরকার হবে না সরকার যদি জনগণের পাওনা আদায় করে আমি আপনাদেরকে যে কথাটুকু বলতে চাচ্ছিলাম সেটা হল আল্লাহ্রাবুল আলমিন্তিত আয়াতে তিনটা কাজের আদেশ করেছেন তিনটা কাজ নিষেধ করেছেন এই তিনটা আদেশ আর তিনটা নিষেধ ছয়টা আদেশ নিষেধের ভিতরে ইসলাম ধর্মের যাবতীয় বিধিবিধান তিন কাজের আদেশ করেছেন এর মধ্যে প্রথম কাজটা হইল ফাওনাদারের এখন দোরের ফাওনা বলতে কি বোঝায় এর যত কিঞ্চিত ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করা হইল এবার বুঝে থাকতে বলুন চিনের ভিতরে সব আছেন সব আছে এই জন্য আয়াতের তসিরে লেগেছেন আল্লাহ যদি ত্রিশ পালা কোরআনের ছয় হাজার ছয়শ ছয় সত্যি না করে এই একটি মাত্র আয় করতেন তবুও মুসলমানেরা ইসলামের যাবতীয় বিধিনিধান এই একটিমাত্র আয়াতের তসির দেখে এই একটা আদেশ নিষেধাজ্ঞা শুধু ইনসাফ এর আদেশ করেছেন ফাওনাদারের ফাওনাদাও এই কথা যে আদেশ করেছেন, এই আদেশটা সম্পর্কে যত কিঞ্চিত আলোচনা হইল একদারা তারা কি বললেন একটা আদেশের ভিতরে হাজার হাজার বিধান রয়েছে কিনা এই বিধানগুলি যদি আমরা পালন করি যতজনের পাওনা আমার কাছে আছে আমি আজকে বুঝতে পারলাম সকলের পাওনা আদায় করে যদি জীবন যাপন করি আখিরাতে শুধু শান্তি হবে না আগে দুনিয়াতে শান্তি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর বিধান পালনের মাধ্যমে শুধু আখিরাতে নয় আগে দুনিয়াতে তারপরে আখিরাতে শান্তির জীবন লাভ করার সৌভাগ্য দান করুন সবাই বলুন আমিন সুবহানাল আবিকালবি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামু আলাইকাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া আলা খাইহিল মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া বিশাল এখন দেওয়া হবে পরে